আপনি তাদের না। মানে সবাই আপনারে দাবি করে আপনি তাদের নেতা মানে দল করছে পঞ্চাশটা সব পঞ্চাশটারে নেতা বানাইছে রাসুলাম তা আল্লাহ বলতেছেন আপনি একটার না কোন সম্পর্ক নাই যতই এরা দাবি করুক যে আপনি এদের নেতা ইমাম ইবনুল কাজিম রাহমহ বলেন এই আয়াতের ব্যাখ্যায় জাহাদ মাদের মধ্যে বলেন যে এটা একটা জাহিলিয়াতের দাওয়াত যদি কেউ মানুষকে কোন গোত্রের দিকে বংশের মানুষ জানো এরা আলেবের বংশের লোক এরা আউলাদ রসুল এই আউলাদ রসুল বলে মানুষকে ওই বংশের দিকে দাওয়াত দেওয়া মানে ব্যবসা জমানো তারপরে কোথায় কি আছে সব দেখে এগুলো বর্ণনা করে করে বা মুখা শরীফে একজনের পাসপোর্ট হারাই গেছে দেশে আসবো কেমনে আমাদের হুজুর তার চোখ বন্ধ করি বলছে তুমি একটা চোখ বন্ধ করি সামনের দিকে হাঁটো দেখে এখানে বরিশাল চলে এটাকে আল্লাহ বলছেন হুম যারা এরকম ব্যক্তির দিকে তরিকার দিকে আসাবি দিকে দলের দিকে এটা আর এটাই আমার তরিকা আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি শুধু আল্লাহর দিকে কোন দলের দিকে ব্যক্তির দিকে ফেরকার দিকে আসামিয়াদের দিকে রাখে অর্থাৎ দাওয়াত দিবে আ ইমাম আবু হানিপা রহমতুল্লাহ আলী ইমাম শাহি রহমতুল্লাহ আলি ইমাম মালিক রহমতুল্লাহ আলি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলী তারা মুসলিমদেরকে দলে দলে ভাগ করেননি ইমাম বোহারি ইমাম মুসলিম যুগে যুগে সালাফেরা